ইমানের একটি গুরুত্বপূর্ণ শর্ত হলাদওহিদ এই বাক্যটাই তাওহিদ এই বাক্যটা এত গুরুত্বপূর্ণ যে এই বাক্যটায় যদি শেষ কালাম হয় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই বাক্যের উপরে কেউ যদি বললে তো সবাই অর্থ বুঝে গেছে ঠিক না আর কিছু বুঝেন আর না বুঝেন দাখালাল জাননা অর্থাৎ জাননাতে মানে প্রবেশ করো দাখিল করো সবাই কিন্তু পারেন নাই অনেকে ফেল করেছেন জিরু পাইছেন ইলাহা ই আরবি অর্থ হইলো لا معبودا بحق بحق الا الله لا معبودا بحق الا الله এটা হলো আরবী অর্থ মানে লা ইলাহা ইল্লাল্লাহর لا معبودا بحق الا الله এটা মুখস্থ করে রাখবেন লা لا معبودا بحق الا الله আর বাংলা অর্থ হলো আল্লাহ সুবাহ ছাড়া সত্যিকারের হক কোন মাবুদ নাই বাতিল মাবুদ আছে আপনি যদি বলেন যে আল্লাহ সারা কোন মাবুদ নাই কথাটা কিন্তু ঠিক না আল্লাহ সারা মাবুদ আরো আছে হাজার হাজার মাবুদ আছে কিন্তু হক মাবুদ নাই সত্যিকারের মাবুদ একজনেই আর বাকি যা আছে সব বাতিল বাতিল মাবুদ বাতিল মাহ বুত হাজার হাজার বাতিল মাহ তো অসংখ্য আপনার সূর্য একটা মাহবোধ সূর্য একটা বাতিল মাবুত। পৃথিবীর অসংখ্য মানুষ সূর্যের পূজা করে এখনো আল্লাহর জমিনে সূর্য পূজারি আছে সূর্য উঠার সময় সূর্য ডুবার সময় সূর্য মাথার উপরে আসলে পৃথিবীর অনেক মানুষ সূর্যের পূজা করে পৃথিবীতে এখনো চন্দ্র পূজারী মানুষ আছে চন্দ্র একটি সত্যিকার একটি বাতিল মাবুত। এরপরে পৃথিবীতে কবর পূজা করে এরকম মানুষও আছে কবরটা একটা মাবুত। ওই কবরটা একটা বাতিল মাবুত সত্যিকারের না। এরকম পৃথিবীর মানুষ যত গাছের পূজা করে ওই গাছগুলা এক একটা বাতিল মাবুত তুলসী গাছের পূজা করে তুলসী গাছ বাতিল মাবুত। তারপরে আরো অনেক গাছের পূজা করে যত গাছের পূজা করা হয় সবগুলা এক একটা বাতিল মাহাবোধ তারপরে আপনার গরুর পূজা করে পৃথিবীর মানুষ গরু একটা বাতিল মাবুদ। তারপরে পৃথিবীর মানুষ নদীর পূজা করে নদীর নদীর পূজা দেখছেন নদীর পূজা করা হয় তারপরে পৃথিবীর মানুষ লিঙ্গ পূজাও করে না তাহলে লিঙ্গ একটা বাতিল মাবুদ। তারপরে পৃথিবীর মানুষ আরো বিভিন্ন জিনিসের পূজা করে এবাদত করে তাহলে যত জিনিসের পূজা করে এবাদত করে একজন তিনি হলেন আল্লাহ রবুল আলম সুহান এটাই হলো ইলাহা ইহ প্রথম অংশ হলো নেগেটিভ পরের অংশ হইল পজিটিভ ইলাহা হইল সমস্ত মাহবুদকে অস্বীকার করা যে নাই লাহাক্লা একজন আছেন তিনি হলেন আল্লাহ এই ইমানের একটি শর্ত হল ইমানের অবস্থানটা কোথায় মহাল্লুল ইমান কোথায় ইমান কোথায় থাকে কাল মধ্যে থাকে ইমানের অবস্থান হল কাল ইমান থাকে কাল কালবে আল্লাহ থাকে নাকি আমাদের দেশের অনেক মানুষ এই ভ্রান্ত বিশ্বাস পোষণ করে যে আল্লাহ নাকি কালবে থাকে জাল কালবুল সবাই জানে। মনে আর সুল্লা যে মুমিনের অন্তর নাকি আল্লাহর আর নাওজবিল্লা তাহলে আল্লাহ আল্লাহ রবাহিন কালবে থাকেন না কালবে থাকে ইমান কালবে থাকে তাকওয়া। ইমান এটার মহল হলো কাল আচ্ছা কালকে দেখা যায় কালকে কিরকম সাদা না কালো না হলুদ কেউ জীবনে দেখেছেন কাল কেউ দেখে নাই তাহলে দেখেছেন ইমানও দেখেন নাই তাহলে সাক্ষ্য দেন কিভাবে যে লোকটা মুমিন ইমান তো আপনি দেখলেন না ইমান এই কালবে যে ইমানটা বপন করা হবে কালবে যে ইমানটা থাকবে এটার সাক্ষ্য দেওয়া ইমানের একটা শর্ত মানে আপনার ভিতরে এই গাছটা লাগাইছেন এই গাছটার ফল ফুল প্রকাশিত হইলে যাবে যে আপনার ভিতরে কি গাছ আছে কোন গাছের বীজ লাগাইছেন এই আমটা কোন আম আম আমরা নাকি কোন আম লাগাইছেন এটা ফল দল বোঝা যাবে তা আপনার ভিতরে এটা কি ইমানের গাছ লাগাইছেন নাকি সিরকের গাছ নাকি কুপুরীর গাছ নাকি নেভাকের গাছ এটা তো বোঝা যাবে আপনার ফলে ফুলে দেখা যাবে এই জন্য ভিতরে ইমান থাকে ভিতরে কিন্তু সাক্ষ্য দিতে হয় এজন্য কেউ যদি বলে যে আমি ইলাহা ইল্লাল্লাহর পক্ষে তাহলে তিনি মোমিন আর কেউ যদি বলে না আমি লাহা ইহার পক্ষে আবার অন্যান্য মা বোধের হবে লা ইহা ইহকে বহি প্রকাশ করতে হবে এটা ইমানের একটা শর্ত এই শর্তটাই আল্লাহ রবাহ আলামিন এই সুরা আল ইমরান এর আঠারো নম্বর আয়াত আল্লাহ আকবর শাহিদ আল্লাহ শাহিদ আল্লাহ